হিরে আর ব্যাং অনেকদিন আগে এক গ্রামে এক জেলে আর তার স্ত্রী থাকত তাদের একটা ছোট্ট মেয়ে ছিল যার নাম ছিল লিনা জেলে রোজ নদীর ধারে মাছ ধরতে যেত আর সামান্য কিছু রোজগার করে আনত একদিন যখন সে জাল ফেলছে দেখে নদীর জলে একটা বিরাট পাতার উপরে একটা বাচ্চা ভেসে আসছে বাচ্চাটা এখানে কি করে এলো কে বা নদীর জলে ভাসাল ওকে বরং তুলে জলে ডুবে যাবে জেলে করে তুলে নিয়ে বাড়ি ফিরে এই যে দেখো মেয়েটা জলে পাতার উপরে ভেসে এসেছে আমি ওকে জল থেকে তুলে নিয়েছি আর ওকে বাড়ি নিয়েলাম। আমাদের নিজেদের ছোট্ট একটা মেয়ে আছে আমরা আর একটা মেয়ে নিয়ে কি করব শুনি ছোট্ট মেয়েটার নাম দেওয়া হলো ফিওনা জেলে তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে দিনে দিনে লিনা আর ফিওনা বড় হতে লাগলো দুজনেই খুব সুন্দর দেখতে লিনা তার মায়ের মতো হয়েছে আর ফিওনা হয়েছে দয়ালু আর মহল ঠিক তার বাবার মতো একসময় জেলে খুব অসুস্থ হয়ে পড়লো আর কিছুদিনের মধ্যেই মারা গেল ফিওনা একেবারে ভেঙে পড়ল তোমার জন্য আমাদের এই দুর্গতি বুঝলে তুমি একটা অভাগী তোমার মুখ দেখাও পাপ ফিওনার প্রতি মায়ের রাগ যেন আরো বাড়তে লাগলো সে ঝিয়র মতো ব্যবহার করত ফিওনার সঙ্গে আর তাকে পরিবারের একজন বলে মনেই করত না সারা দিন কাজ করতে হতো আর রান্নাঘরে একা একা বসে খেতে হতো ঘরের কাজ ছাড়াও ফিওনাকে দিনে দুবার জল আনতে যেতে হতো তাদের বাড়ি থেকে প্রায় দেড় মাইল দূরে সে ঘড়া করে জল আনতে যেত একদিন সে ফোয়ারা থেকে জল আনতে গিয়ে সেখানে বসে বসে খুব কাঁচ ছিল ঠিক তখনই এক গরিব মহিলা সেখানে এলো আর বলল কি গরিব মহিলাকে জল খেতে দিল ঘোড়াটা কাত করে ধরে রইল যাতে তার জল খেতে সুবিধে হয় মহিলা জল খাওয়ার পরে বললো তুমি যেমন দয়ালো তেমনি ভদ্র দু দুহাত জোড়া করলো তখনই সে এক পরি হয়ে গেল ফিওনা তো একেবারে হতবাক অবিশ্বাসে মাটিতে বসে পড়লো আর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল বাড়ি ফিরে দেখে যে মা রেগে আগুন ঝর্না থেকে জল নিয়ে আসতে এত সময় লাগলো কেন শুনি আমি না ঢুকে ঘোড়াটা নামিয়ে রেখে প্রচন্ড কাঁদতে লাগলো আর পরী যেমনটা বলেছিল তার চোখের জল পরিণত হলো ঝকঝকে হীরে আর চকচকে মুক্ত আর সেগুলো তার গাল বেয়ে নেমে আসতে লাগলো ধারে তার সঙ্গে কি হয়েছে আর শুনে মা অবাক হয়ে গেল লিনা তুমি এক্ষুনি ফোয়ারা ধারে যাও বুঝলে একই রকম উপহার পেলে তুমি খুশি হবে না সোনা জল মা খুব ভালো চলে যাও এক্ষুনি লিনা ফোয়ার কাছে গেল বাড়ির সবচেয়ে সুন্দর রুপোর জগ নিয়ে যে আমি কি এখানে তোমাকে জল দেওয়ার জন্য এসেছি এই রূপর জগটা বাড়ি থেকে নিয়ে এসেছি ওনাকে জল দেব বলে তোমার জন্য নয় তুমি তো দেখছি খুবই অভদ্র ঠিক আছে যেহেতু তুমি অভদ্র আর কি বুঝতে পারলো দেরি হয়ে গেছে লিনা কানতে লাগলো আর তার গলা থেকে শুধু ব্যাঙ্গের মতো আওয়াজ বেরোতে লাগলো কি হয়েছে মামনি তোমার মুখ থেকে এরকম আওয়াজ কেন হচ্ছে। লিনা বলতে চাইলো কিন্তু দেখে নিও তুমি এখন জঙ্গলে যাও আর গিয়ে কাক এসো আমার লিনার ভীষণ খিদে পেয়েছে ফিওনা দুঃখ পেয়ে কাঁদতে ছুটে বাড়ির বাইরে বেরিয়ে গেল আর হিরে মুক্ত রাস্তায় ছড়িয়ে পড়তে লাগলো পরের দিন সকালে যখন ফিওনা খামারের কাছে গেল একা নিজের মনে গান করতে লাগল। আজ দিনটা সুন্দর হয় হয় যেন মিষ্টি দিন আমার দুঃখ ব্যথা মনে পূরণ যেন। ঠিক তখনই ওখান দিয়ে এক রাজকুমার যাচ্ছিল সে দূর থেকে তাকে দেখতে পেল ভালো মতো তাকে দেখতেও পাচ্ছিল না রাজপুত্র হাসল তার মধুর গলা তাকে মোহিত করলো বাড়িতে ফিরে গেল জানতে পারল না যে রাজপুত্র তাকে দেখেছে তার মুখ না দেখে না প্রহরীদের বলল সেখানে কি মনে করে আমাদের বাড়িতে এসেছেন আমি খামারের পাশে একটি মেয়েকে দেখেছি কি মিষ্টি তার গানের গলা যেন স্বর্গীয় আমি ওকে ভালোবেসে ফেলেছি মেয়েটি কে ও আচ্ছা আমার মেয়েও खूब खुशी हब जो तुम बार गान शिमार आवाज़ भरे नहीं देंगे উৎসাহে লিনা গান করার অনেক চেষ্টা করল কিন্তু ও রাজকুমার দয়া করে আমার বোনকে ক্ষমা করে দিন ওকে অভিশাপ দিয়েছে যে ও যদি কথা বলতে চায় ওর ব্যাঙের মতো আওয়াজ বেরোবে আমি খামারের পাশে দাঁড়িয়ে গান করছিলাম রাজপুত্র রাজপুত্রে দেখে মুগ্ধ হয়ে গেল কিন্তু তাকে বোকা বানানো হচ্ছে কিনা যাচাই করে দেখতে চাইল তুমি আমাকে একবার গান গিয়ে শোনাবে ও রাজকুমার, আমার ও যে যে গান গাইছিল আমি সে অনেক কষ্ট পেয়েছে অনেক দুঃখ শুয়েছে এই মিনতি আমার ক্ষমা করে দিন রাজকুমার রাজকুমার তার গলা শুনে মুগ্ধ হলো তোমার গলা তোমার মতোই সুন্দর দেখছি আর তোমার গলায় পরিচয় দিচ্ছে আমি একজন মিথ্যক কলা ব্যাংকে বিয়ে করব না ফিওনা আকাশের দিকে তাকিয়ে নতজন হয়ে বসলো ও মায়া বিপরী আসুন আমাকে সাহায্য করুন আর আমার আশীর্বাদ আমার বোনকে দিন আমি তার অভিশাপ নিতে রাজি যাতে স্বপ্ন পূর্ণ হয় আর রাজপুত্র আমি দেখছি যে তুমি উচিত শিক্ষা পেয়েছ আমি তোমার অভিশাপ ফিরিয়ে নিলাম এখন কথা বলতে চাইলে তোমার গলা দিয়ে সুমধুর কণ্ঠস্বর বেরোবে পরী তার দণ্ড ঘোরালো আর লিনার উপর জাদুমন্ত্র কাজ করল ঠিক তার বোনের মতোই অসংখ্য ধন্যবাদ এই উপহারের জন্য আমি কৃতজ্ঞ পরী হাসলো আর জাদু দণ্ড ঘুরিয়ে অদৃশ্য হয়ে গেল আমি তোমাকেই বিয়ে করতে চাই ফিওনা তোমার দয়ালু আর ক্ষমা ক্ষমাপরায়ণ মন দেখে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর তোমার এই ছোট্ট বোনকে আমার ছোট ভাই খুব আনন্দ সহকারেই বিয়ে করতে চাইবে আরকে সত্যি খুবই সুখে রাখবে ফিওনা রাজপুত্রের প্রস্তাবে খুব খুশি হলো আর তক্ষুনি বিয়ে করার সিদ্ধান্ত নিল বিশাল ধুমধাম করে দুই বোনের বিয়ে হয়ে গেল সারা দেশের মানুষকে নিমন্ত্রণ করা হলো, শুধু তাদের মাকে বাদ দিয়ে এক বছর কেটে গেছে এক সুন্দর রাজকন্যার জন্মে সারা দেশে আনন্দের জোয়ার ফিওনা তার মেয়েকে কোলে নিল প্রথমবার ছোট রাজকন্যা কাঁদল এক কনা অশ্রু তার গাল বেয়ে নেমে এল আর পরিণত হল ঝকঝকে হীরেতে। দয়া আরও একবার জিতে গেল